আনা সবনু মালিক রজিয়াল্লাহ তালনু হতে বর্ণিত নাবী সাল্ল সাল্লাম আবুজার রজিয়াল্লাহ তালাহনুকে বলেন শোনো এবং আনুগত্য করো যদিও কোনো হাফসি আমির হয় যার মাথা কিসমিসের মতো